সামুরাহ রেল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আজ রাতে আমি দেখেছি দু ব্যক্তি আমার নিকট এসেছে তারা বলল যে অগ্নি প্রজ্জ্বলিত করেছিল সে হলো দোজকের তত্ত্বাবধায়ক মালিক আর আমি জিব্রাইল এবং ইনি মিকাইল